أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اجعلتم صيقه يتان حي و اماره المسجد الحرام كما امن بالله واليوم الاخر وجاهد في سبيل الله সকল প্রকারের সুখী ও প্রশংসা যিনি আমাদেরকে কোরআন মজিদ শিক্ষা লাভ করে কোরআন থেকে করে আমল করার উদ্দেশ্য নিয়ে বসার সুযোগ দিয়েছেন এই জন্য রাবুল আলমিনীর স্বীকৃতি আদায় করছি আলহামদুলিল্লাহ ছে্লাহ পাচ্ছছু ভায় না হতা করেছেন হাজিদের কে পান পানি পান করা এবং মসঠদের হারামের রক্ষণা বেক্ষণ কে তোমরা কি ওই আমলের সমান মনে করচ যারা আল্লাহর প্রতি প্রতিছে এবং আফেরাতের প্রতি ইমান এনেছে এবং আল্লাহর প্রতি জিহাদ করেছে এই উভয়ের অবস্থা সমান নয় আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়াত করেন না এখানে আল্লাহ আল্লাহর প্রতি জিহাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য মর্যাদাপূর্ণ এবাদত তাই বর্ণনা করেছে এটা ওইটার সাথে তুলনা নয় এটা তুলনা করে এটা বলা হয়নি যে হাজিদের পানি পান করানো আর মসজিজে রক্ষণাবেক্ষণ এটা শুধুমাত্র সাধারণ অবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে তুলনা করার উদ্দেশ্য নয় তা ইমান আল্লাহর প্রতি আল্লাহর প্রতি জিহাদের এ আমলকে কোনো কোন কিছুর সাথেই তুলনা করা যায় না বদরের যুদ্ধে আব্বাস যখন বন্দী হয়ে আসলেন তখন ওনার আত্মীয় সজন যারা পূর্বে মুসলমান হয়ে হিজরত করেছিলেন মদিনায় তারা ওনাকে তিরস্কার করছিলেন যে আপনি কেন এই কফরির উপর অটল থাকলেন আমাদের মতোই কেন আগে ইমান গ্রহণ করে আমাদের সাথে হিজরত করলেন না তখন সে আব্বাস তাদেরকে বললেন যে তোমরা আমাদের আগে এনে হিজরত করেছো জিহাদ করেছো এটা যদি তোমরা উত্তম কাজ করে থাকো আমরাও কম উত্তম কাজ করি নাই আমরাও ভালো আমল করেছিলাম আমরা হাজিদেরকে পানি পান করাতাম का रक्षणेक्षण दायित्व पालन करता उत्तम इटा तोल पान करान मस्जिदे हराम रक्षण उत्तम अबाद हिसेबे वर्णना करेटी आल्ला आयात नाजेज कर এ ব্যাপারে অনেকগুলো বর্ণনা আছে নাজিলের ব্যাপারে আরো অনেকগুলো বর্ণনা আছে যেখানে পরবর্তী সময়ে যারা মুসলমান হয়েছিলেন তারা পূর্বে যারা মুসলমান হয়ে হিজরত করেছিলেন তাদেরকে তারা বলতেন তোমরা ইমানে হিজরত করলেও আমরা কম করি নাই আমরা মক্কায় থেকে আমরা উত্তম কাজ করেছি আল্লাহ আল্লাহর গরের রক্ষণাবেক্ষণ করা হাজিদের পানি পান করানো এটা উত্তম এবাদত এসব এবাদত আমরা ইমানদারদের সাথে জিহাদকারীদের সাথে হিজরতকারীদের সাথে তারা তুলনা করছিলেন নিজেদেরকে এই প্রেক্ষিটা আল্লাহ এক নাজিল করেছিলেন এর সাথে কোনো তুলনাই হয় না যারা আল্লাহর প্রতি ইমানে এনেছে আফেরাতের প্রতি ইমান এবং আল্লাহর প্রতি জিহাদ করেছে তারা এবং তোমরা যারা হাজিদের পানি পান করিয়েছ এবং বায়তুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছ তোমরা আল্লাহ এই হাজিদের পানি পান করানো আর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ যদি এটা ইমান সহকারী কেউ করে তাহলে এটা এবাদত ইমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নেই এবাদত আমল উত্তম কাজ এটা যদি হয় একটা দেহ তাহলে ইমানটা হল তার রু যেমন রূপ বা আত্মা চড়া একটা মানুষের দেহ একটা মরা লাশ এটা মানুষ নয় এটা কোনো মূল্য নাই অনুরূপভাবে ভাবে ইমানহীন আমল এমন মরা লাশের মতোই এটা কোনো মূল্য নাই আল্লাহর কাছে এবাদতের প্রাণ শক্তি হল ইমান সেই ইমান চড়ার যথ উত্তম কাজ তারা করেছে এর কোনো মূল্য আল্লাহর কাছে তারা পাবে না যদি এই কাজগুলো ভালো পান করানো এই কাজগুলো এটা উত্তম এবাদত যদি কেউ ইমান সহকারে এই কাজগুলো করে কেউ যদি জিহাদে ছেড়ে দেয় না জিহাদ না করে সয়াশরী কাবাবরের কাছে পড়ে থাকে কাঁবাগরের খেদমত করে হাজিদের খেদমত করে আর মনে করে যদি আমারা জিহাদের প্রয়োজন নাই তাহলে নিঃসন্দেহে ভুল করবে তার ওই আমলের মর্যাদা যদি কাঁবাগরের রক্ষণাবেক্ষণ হাজিদের পানি পান করানোর মতো সেই চাই জিহাদ ছাড়া গ্রহণ না করেন তাহলে আর কার কোন আমলটা আছে যে আমল করে মানুষ জিহাদের পরিবর্তে আল্লাহর কাছে নাজাদ লাভ করতে পারে আর কোনো আমল নেই জিহাদ ছাড়া এমন কোনো আমল নেই যে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে আল্লাহর রেজামন্দি হাসিল করে জান্নাত লাভ করতে পারে আর কোনো আমল টাকার আর সুযোগই নেই সবচেয়ে উত্তম কাজ যেটা উত্তম গড় পৃথিবীর মধ্যে যেটা সেছিল বাইতুল্লাহ আল্লাহর ঘর সেই মসজিদে হারাম সেই মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করে মসজিদে হারামে যারা করতে আসে হজ করতে আসে তাদের পানি পান করানো এটা উত্তম কাজ কিন্তু সব কাজ করার পরেও যদি সে জেহাদ না করে তাহলে ওই কাজের মর্যাদা আল্লাহর কাছে তার কাছে নাই আল্লাহ এখানে বলছেন তোমরা কেটাকে সমান করে নিয়েছ যে হাজিদের পানি পান করানো এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি ইমান এনেছে আল্লাহর প্রতি জিহাদ করেছে উভয় ব্যক্তি উভয় দল আল্লাহর কাছে সমান নয় আর আল্লাহ জালেম সম্প্রদায় কি করেন না হয়েছে যারা জিহাদ ছেড়ে দেয় তারা হলেন যারা জিহাদ ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে অন্যান্য আর সবচেয়ে বড় উত্তম এবাদত তো কাবাগরকে কেন্দ্র করে যে এবাদত কাের রক্ষণাবেক্ষণ এটা তো উত্তম এবাদত কিন্তু এই কাজগুলা করার পরও জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ এদেরকে জালেম বলে আখ্যায়িত করেছেন लाभ करारा नफल अबादते लिप्त था विभिन्न धन नफल अबादते दिन दावतर नामे ता खूब कर क्योंकि जिहद के तरा बिकृत कर जिहद सब अर्थ हल मूलत सशस्त्रुद्ध कुरान मस्जिदे जत जगह जिहदे सब जगह सशस्त्रुद्ध और ये सशस्त्रुद्ध के ता तस्ताय हाटा हाटले किस परिश्रम है जिहद मन তার গাড়ের উপর একটা বোঝা নিলে পরে মনে করে এটা একটু কষ্ট হয় এটাকে মনে করে জিহাদ এটা সম্পূর্ণভাবে একটা শয় পানি ঢুকা ছাড়ার কিছু নয় আল্লাহর দিনের বিজয়ের জন্য সশস্ত্র যুদ্ধ না করে এইভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ করার জন্য যারা অপচেষ্টায় লিপ্ত এরাই জালিম। আর এই জালিমদেরকে আল্লাহ বলছেন এই জালিম সম্প্রদায়কে আল্লাহ করেন না। আল্লাহ আল্লাহর প্রতি জিহাদের যে ফজিলত যে মর্যাদা দিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য এর পরিবর্তে আর কোন অপশিষ্ট রাখেননি যে এবাদতের মাধ্যমে ওই জেহাদের সমপর্যায়ের সব লাভ করা যায় এমন কোন রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে একজন ব্যক্তি হাজির হয়ে বলল যে রাসুল্লাহ সাল্লিসের কাছে সে জানতে চাইল যে আমাকে এমন একটা আমলের বর্ণনা দিন যে আমল করে আমি মুজাহিদদের সমান সব লাভ করতে পারি মর্যাদা এমন কোন আমল তো আমি দেখতে পাচ্ছি না তবে তবে মুজাহিদরা যখন জিহাদের উদ্দেশ্যে গড় থেকে বের হয় তাদের বাড়িতে ফিরে আসা পর্যন্ত कार पक्षा मुजाहिदा घर हो गो एक मास मास लगे जिहदे फिर मास पर्त एक व्यक्ति একেবারে সালাতে দাঁড়িয়ে থাকবে তার আর কোন কাজ করতে পারবে না এর মধ্যে কিছু আর খাইতে পারবে না তখন সে বললো যে রা সোল্লাহ সাল্লাম এটা তো কোন উপস্থিতি সম্ভব নয় সম্ভব নয় তখন তিনি বললেন যারা আল্লাহর পথে জিহাদ করে তারা এমনই তারা যখন ঘর থেকে বের হয় গড়ে ফিরার আগ পর্যন্ত মনে হয় তারা বিরতিহীন ভাবে সালাত আদায় করছে তারা বিরতিহীন ভাবে সিয়াম পালন করছে সালাত এবং সিয়াম পালন করলে যে স্বভাব লাভ করা হয় তারা এইভাবে অব্যাহত ভাবে ভাবছে এই জিহাদের মতো কোনো কোন আল্লাহ তার বান্দার জন্য আল্লাহ নির্দিষ্ট করেন নাই আল্লাহ নবী সাল্ল্লাহআলাম এমন কোন जिहदापूर्ण निर्दिष्ट बंद मध्य आल्ला पक्ष निर्धारित सर्वोत्तम एबादत जिहदा जिहद से तल आल्लर का सबसे प्रिय আর যারা এই জিহাদ থেকে বিমুখ হয় তারাই হলো যারা জিহাদ ছেড়ে তারা তারা আল্লাহ বললেন যে যারা ইমানেছে আল্লাহর প্রতি আখরাতের প্রতি এবং আল্লাহর প্রতি জিহাদ করেছে তাদের কথাই বর্ণনা করেছেন যারা ইমান আনলো অত তারা হিজরত করলো এবং জিহাদ করলো আল্লাহর পথে তাদের মাল এবং জান দ্বারা আল্লাহর কাছে তাদের মর্যাদা অতি বড় আর এরাই হল সফল কাম আল্লাহ না হতে অন্য সকল মানুষের থেকে সম্পূর্ণ আলাদা মর্যাদার আসনে সমাসীন তারা বলেন মুজাহিদ তাদের এবাদতের দিক থেকে মর্যাদার দিক থেকে কাছে আর কোন আল্লাহ যারা আল্লাহর প্রতি জিহাদ করে সেই বান্দাগন সেই মুজাহিদগণের বৈশিষ্ট্যটা কি তারা আল্লাহর প্রতি ইমান আনে হিজরত করে এবং নিজেদের গান এবং মাল তারা আল্লাহর পথে জিহাদ করে দেখবেন যে সর্বপ্রথমে আর সেই ইমান হতে হবে সকল প্রকারের শির্ক এবং বিদাত মুক্ত সেই ইমান আল্লাহর প্রতি রাসুলের প্রতি আখেরাতের প্রতি আল্লাহর ফেরেস্তাদের প্রতি কিতাব সমূহের প্রতি আর কিছু হয় সবকিছু আল্লাহর পক্ষ হয় এর প্রতি এর পরিপূর্ণ ইমান এবং নিরঙ্কুশভাবে ভাবে খালেস্পাদি এর মধ্যে কোনো ধরনের ভেজাল মিশ্রণ থাকতে পারবে না আল্লাহর প্রতি ইমান আনার পর কেউ আর কোন ধরনের কোন কাজে কর্মীতে আমলে কোন ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কারো এবাদত করবে না কারো হুকুম মানবে না কারো না কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া আর আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় চাইবে না আল্লাহর সৃষ্টি জগতে কোনো কিছুই আল্লাহ আল্লাহ সে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান ইমান আনতে হবে সকল প্রকার শির্ক এবং মেদাত থেকে নিজে ইমানকে পরিপূর্ণভাবে ভাবে পরিশুদ্ধ করতে হবে এখানে যে হিজরতের কথা বলা হয়েছে সেই হিজরতটা ছিল মক্ থেকে হিজরতটা ছিল ফরজ যেইটা ছিল মক্কা বিজয় পর্যন্ত রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্খা থেকে মদিনায় হিজরত করেছিলেন ওই সময় আল্লাহ যে হিজরতের নির্দেশ দিয়েছিলেন সেই সময় হিজরত করাটা ছিল ফরজ যেই কুফ্ফার জনবসতিতে দিন মানার কোনো সুযোগ নেই বন ইমানের পথে চলতে দেয় না সেই কুফ্ফারদের সাথে বসবাস করে ইমান রক্ষা করা সম্ভব নয় এই জন্য সেখান থেকে আল্লাহান হিজরতের নির্দেশ দিয়েছিলেন সেই হিজরত করাটা ছিল তখন ফরজ হুকুম মক্কা বিজয়ের পর মক্কা থেকে হিজরত হিজরত এর এই ফরজিয়ত আল্লাহ পাকসুবাহু তালা সেই ফরজিওত তাকে রুফস দিয়ে দিয়েছেন কিন্তু যদি কেমত পর্যন্ত যে কোনো সময় কোনো জনবসতির অবস্থা যদি এমন হয় যে নিদের এই জনবসতিতে দিন এবং ইমানের উপর অটল থাকা সম্ভব নয় শক্তি এমন প্রবল যদি হয় আর কোথাও যদি এমন জায়গা থাকে যেখানে পরিপূর্ণভাবে দিন মেনে চলে যায় আর সেখানে যেতে যদি তার কোনো বাধা না থাকে তাহলে সে সময়ও হিজরত করা তখন ফরজ হয়ে যাবে হিজরতটা তখন প্রয়োজনের সাথে সম্পর্কিত যেমন আমরা এখানে দিনের বিজয়ের জন্য কেন এরপর আমরা এখনো জিহাদ করার সুযোগ এখানে আমাদের আছে আমরা যদি এমন হয়ে যায় যে এখানে জিহাদ করা সম্ভবই নয় সামগ্রিকভাবে কুফফার গণ এত বেশি প্রবল যে কোথাও আমাদের অবস্থান নিয়ে জিহাদ করার কোনো সুযোগ এখানে নাই তখন এখান থেকে হিজরত করে চলে যাওয়াটা হল ফরজ যদি এমন জায়গা থাকে যেখানে গিয়ে হিজরত করে দিন মানা যাবে অথবা জিহাদ করা যাবে করা কোথাও হয়তো দিন বিজয়ী আছে সেখানে কি বিজয়ী দিনের অধীনে দিন মেনে চলা মেনে চলা অথবা বিজয়ী নাই সেখানে জিহাদ পরিচালিত হচ্ছে সেই জিহাদে অংশগ্রহণ করা তখন এটা ফরজ হয়ে যাবে হিজরতের নির্দেশ দেওয়ার পরেও তারা হিজরত করেননি তাদের দন সম্পদ বাড়ি গড়িগুলো ছিল তারা সেখানে রয়ে গিয়েছিলেন কিন্তু তার ইমান এনেছিলেন কিন্তু তারা এই ফরস হুকুম তার লঙ্ঘন করেছিলেন এই জন্য আল্লাহ যারা দুর্বল ইমানের অধিকারী তারা যত জুলুমের শিকারী হন না কেন তথাপিও ওই ইমানদারদের সমমর্যাদার অধিকারী তারা হবেন না যারা ইমান আনার পর আল্লাহর নির্দেশ নির্দেশ তারা হিজরত করেছেন এবং আল্লাহর পদে জিহাদ করেছেন তাদের সম কেরা কেরাকক্ষণ হবেন না যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পদে জিহাদ করেছে তাদের মাল এবং জান তাদের আল্লাহর কাছে অতি আল্লাহ আল্লাহ যদি কারো মর্যাদা বড় বলে ঘোষণা দেন ঘোষণা দেন কতটুকু বড় সে মর্যাদার কতটুকু উচ্চতা উচ্চতা এটা কোন মানুষ কল্পনাও করতে পারে না মানুষের ধারণারও বাইগি আল্লাহ যদি বলেন তাদের মর্যাদা অনেক বড় অনেক বেশি মর্যাদা আল্লাহর কাছে সেই মর্যাদাটা কতটুকু কোন মানুষ কল্পনা সাল্লাসে গিয়েছিলেন সিদ্ধা পর্যন্ত জিব্রাইল আলাহ ইসলাম সাথে ছিলেন এরপর যখন জিব্রাইল আলাহিসালাম এরপরে আর ওনার সাথী থাকতে পারলেন না আরো সে আল্লাহ যখন গেলেন শুরু হয়নি মক্কা দিই তো কোন সেই বেলাল মক্কাতে তার খোরমের পা দিয়ে হাটার সময় যে আওয়াজ হতো সেই আরো সে নিকটে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বেলালের পায়ের খোরমের আওয়াজ শুনেছেন मर्जादा कतटुकूल तो सुबह जिहद कर आल्ला माल ए जानदार जिहद कर দুটি মূল উপাদান একটা হলো মাল আর একটা হলো এই প্রয়োজন। আর জায়গায় দেখবেন জিহাদের আদেশ আল্লাহ করেছেন সব জায়গায় আগে প্রথমে এনেছেন মাল মাল এরপরেছেন মাল ছাড়া জিহাদ হয় না এই মালটা কে দেবে যিনি জিহাদ করবেন সেই মুজাহিদকে কেদ তিনি জিহাদ করবেন নিজের মাল দিয়ে নিজের জাম দিয়ে মদিনায় যখন বিভিন্ন অভিযানের ঘোষণা দেওয়া হতো শাহাবাদেরকে রাসুল্লাহ সাল্লাহ যখন নির্দেশ দিতেন প্রস্তুতি নেওয়ার জন্য তখন যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা প্রস্তুতি নিতেন অস্ত্র শস্ত্রগুলো নিজেরা তৈরি করতে অথবা কিনতে। যুদ্ধের পোশাক পরিচ্ছদ নিজেরা তৈরি করতেন সেগুলো তারা নিজেরা এগুলো জোগাড় করতেন প্রত্যেকে নিজে নিজে এগুলো করার প্রয়োজন যখন প্রস্তুতির কথা বলতেন যাদের সামর্থ্য নাই তাদের অক্ষমতা দেখতেন যাদের সামর্থ্য আছে তারা এই যাদের সামর্থ্য আছে সম্পদশালী ছিলেন তারা এই দরিদ্র অস্ত্র শস্ত্র বাহন দিয়ে তারা সাজিয়ে দিতেন আর যে একজন মুজাহিদকে তার সাজিয়ে দিবে সেও মনে হলো যেন ওই মুজাহিদের মতোই মর্যাদা লাভ করবে যে তার অস্ত্র যাওয়ার সকল প্রস্তুতি প্রত্যেকেরই চিন্তা করতে হবে যাদের সামর্থ্য আছে নিজের থেকে কিন্তু এখন আমরা সাহাবাদের মতো তারা যেভাবে মনে করতেন বুঝতেন আর দিন আমরা কি সেইভাবে বুঝি আমরা এখন কিন্তু সেইভাবে না আমরা আমরা মনে করি যে করব কিন্তু আমাদের সবকিছু দিলে পরে আমরা করব কিন্তু অনেকেরই সামর্থ্য আছে নিজে ব্যবস্থা করতে পারে কিন্তু করে না মনে এটা তো পাওয়াই যাবে তাহলে আকিদাকি জিহাদেরই আকিদাকি সহি হলো এই জিহাদের মসজিদের মিম্বারে বসে তিনি দাওয়াত দিলেন তখন হজরত উসমান রাজু আল্লাহ তিনি বললেন যে এই যুদ্ধের জন্য আমি একশোটা উঠ তার জিন গদি সহকারে আমি দেব দেবো রাসুল্লাহ সাল্লু আলহাম আবারো সবাইকে আহ্বান জানালেন দ্বিতীয়বারও উসমান দাদি আল্লাহ বললেন আমি আরো একশো উঠ তার জিন গদি সহকারে দেব। আবারো যখন সবকলকে আহ্বান করলেন তখন উসমান দাদু আল্লাহুয়ানহ আবারও বললেন আমি একশো উঠ উঠ তার জিন গদি সহকারে দেবো তিনবারে তিনশো উঠ তার জিন গদি সহকারে তিনি ওয়াদা করলেন এরপর থেকে উঠে গেলেন তিনি একটা রেখে দিলেন রাসুলের জামার মধ্যে ফুলে রেখে দিলেন রাসুল উল্লাহ সালু আলহাম অত্যদিক খুশি হলেন আর এই মুদ্রাগুলো হাতে নিয়ে নাড়া ছাড়া করলেন আর বললেন আজকের দিনের পর যদি উসমান আর কোন নাও করে তার কোন এক সাহাবা রাত্রিবেলায় মজুরির কাজ করেছেন মজুরির কাজ করে তিনি যা পেয়েছেন তারপর দেখ নিয়ে এসেছেন বর্ধেক নিজের পরিবারের জন্য খাবারের জন্য রাখলেন সবাই চিন্তা করলে সাইড কি হবে যুদ্ধের সময় দানে তো অস্ত্রের দরকার সাইডি কি হবে তখন তিনি বললেন যুদ্ধের সময় যখন হবে যদি যদি বাতাস আমাদের দিক থেকে প্রবাহিত হয় সেই সময় চাইগুলো বাতাসে ছেড়ে দেব। আর সেই সাইগুলো শত্রুর চুকের বরিয়ে পড়বে এরতে করে তারা পরাজিত হবে তাদের ওই স্প্রিটটা ছিল দেওয়া তাদের দেওয়ার স্প্রিটটা ছিল নেওয়ার স্প্রিট ছিল না কারণ রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন নিচের হাত থেকে উপরের হাত উত্তম অর্থাৎ যে হাত দ্বারা গ্রহণ করা হয় সেই হাতের যে হাত দ্বারা দেওয়া হয় সেই হাতটা উত্তম তারা উত্তম হাতের অধিকারী ছিলেন এই তারা গ্রহণ করার পরিবর্তে তারা দেওয়ার মানসিকতাটাই পোষণ করতেন আর তারা এই জিহাদের আকিদা তাদের মধ্যে এটাই হল ছিল যে আল্লাহর পথে জিহাদ করতে হবে আর এই প্রথম প্রয়োজন মালের ময়দানে যাওয়ার আগে মালের প্রয়োজন মাল ছাড়া আপনি অস্ত্র সবকিছু প্রয়োজন খাবারের প্রয়োজন মুজাহিদ্দিন দের ব্যবস্থাপনার জন্য খরচের প্রয়োজন পোশাক পরিচয়ের জন্য প্রয়োজন প্রয়োজন মাল ছাড়া তো জিহাদের প্রস্তুতি নেওয়া যায় না এই প্রথম মালের কথা জিহাদ করে আল্লাহর পথে তাদের মর্যাদাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমরা এমন একটা দেশে বসবাস করি এটা হয়তো আমাদের যে এদেশের আলেমদের কাছ থেকে যাদের কাছ থেকে এদের এদেশের মানুষ দিন জানবে উপায় যে আলেমদের হাতের অধিকারীমগণ এদের এদেশের আলিমগণের হাতটা হল নিচের হাত হাত সবসময় বিক্ষার হাতটা তারা রাখেন মানুষের কাছ থেকে নেওয়ার জন্য তাদের তাদের থেকে কিছু পাওয়া যায় না সবসময় চিন্তা থাকে কিভাবে পরের খাওয়া যায় সবসময় চিন্তার মধ্যেই থাকে যে অন্যের বাড়িতে খাওয়ার চিন্তাটা থাকে নিজের বাড়িতে খাইবার চিন্তা করে না কোন সময় কি দাওয়াতটা পাওয়া যায় পাওয়া দাওয়াতে গেলে আবার কিছু দক্ষিণা পাওয়া যায় যেটা হাদিয়ার নাম দেওয়া হয় যেটা ঠাকুরের দক্ষিণা দক্ষিণা পাত নাই তপাস নাই আর এত সকল বেদাতের আবিষ্কার করেছে তাদের সোর্স অফ জন্য অনেক বেদাত আবিষ্কার করেছে কেউ যদি खत मिनुषर व्यवस्था करते गले कत टा लगे हुजूर कंटैक्ट कर दाम दर हुजुरैतिक अवस्था बुझे सामर्थ्य आई अनुपाते कत किस आविष्कार हराम खोत खोत हराम खाते दिन के बीचित कर মানুষের কাছ থেকে কেমনে কিছু গ্রহণ করা যায় সব সময় এই অসৎ মানসিকতা তাদের মধ্যে কেউ যদি বিপদে পড়ে কাছে আশ্রয় পাওয়ার উপায় আল্লাহ বলে দিয়েছেন দুইটা দুইটা উপায় আল্লাহ বলে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে সবর এবং সালাতের মাধ্যমে বিপদের সময় প্রথম যে কাজটা হল সেটা সবর বিপদের সময় প্রথমটাই হল সবর্য ধারণ রাসুল উল্লাহ সালু আলিহাসাল্লামের জীবনে এগুলোর নমুনা আমরা দেখতে পাই দেখতে পাই সকল বিপদের সময় রাসুল উল্লাহ সালু আলিহাসাল্লাম যেমন ধৈর্য ধারুণ করে অটল হয়ে থাকতেন সাথে সাথে উনার একমাত্র উপায় ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করার সেটা হল এই জন্য সকল বিপদের মুহূর্তে তিনি এমনকি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ সাহায্য পাওয়ার উপায় আল্লাহ বলে দিয়েছেন সবর এবং সালাপ আর বলছে না সবর এবং সালাপ না তোমরা ওই বিভিন্ন আসবে নাও এ সবগুলো হল শয়তানি মানসিকতা থেকে অসৎ মানসিকতা থেকে এই ধরনের বিদাত সৃষ্টি করা হয়েছে আর এর বিনিময়ে তারা তারা উপার্জন করে হারাম উপায়ে সেই হারামটাই হল তাদের জীবিকা এরা শুনে নিজের পকেট থেকে কিছু বের করে দেয় না এই জন্যই তো একজন কবি বলেছেন বলেছেন পায়ে মার ও চশমে মুর নানে মুল্লা কসমাদী আগারো দিদ আ পা, পাড়ার চোখ আর মোল্লার বাড়ির রুটি কেউ দেখে নাই যদি কেউ বলে দেখেছি তাহলে সে ক্যামতের আলামত দেখেছে। এটা হলো বাস্তবচিত্র আমাদের দেশে হুজুররা মানুষের বাড়িতে দাওয়া খায় দিনে রাতে নিজের বাড়িতে কোনদিন দরিদ্র একটা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় না খাওয়ায় না মানুষের বাড়িতে দাওয়াত খায় আর হাত থেকে দীক্ষা দক্ষিণা নেয় দক্ষিণা নেয় मानुनाल दिन विजय पति दान जिहद कर আল্লাহর ওই বান্দাদের অত্যধিক মর্যাদা দিয়েছেন যারা আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর পথে তারা হিজরত করেছে এবং নিজেদের যান নিজের মাল এবং জান দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করছে তাদের মর্যাদা আল্লাহর কাছে অতি বড় মর্যাদা দ্বারা যাতে আল্লাহর কাছে তারা অতি মর্যাদার অধিকারী কাহমুল আর এরাই হল সকল কাম আল্লাহ করলেন আরো পরীক্ষায় পাশ করেছে পরীক্ষায় এরা সফল কাম হয়ে গেছে আল্লাহ যদি কাউকে সফল বলে ঘোষণা করে দেন উত্তম রিজাল্ট আল্লাহ দিয়ে দেন দেন তার সৌভাগ্য আর কারো কি হতে পারে আল্লাহ তাহানদার মোহাজির মুজাহিদদের মর্যাদা আল্লাহ দিয়েছেন তাদের রব তাদেরকে সুসংবাদ দিচ্ছেন নিজের পক্ষ থেকে রহমতের এবং আল্লাহর কাছে অতি বড় আর যারা সফল কাম সফল কাম এই বাম্বাদেরকে আল্লাহ সুসংবাদ দেন আল্লাহর পক্ষ থেকে রহমতের সুসংবাদ দেন এবং আল্লাহ সন্তুষ্টির সুসংবাদ দেন প্রতিটি বামলার জন্য আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রহমত তার নাজাতের জন্য সবচেয়ে বেশি আল্লাহ জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই উপায় নেই রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন বলেছেন आल्ला एक बान्ल हिसाब निलेबा करनाथान तला फिर पाठिए दिले घूर आसो घो ফিরেস্তা তাকে নিয়ে জাহান নামের দিকে যেতে থাকলে তখন জাহান নামের গরম বাতাস আস্তে আস্তে শরীরে লাগতে লাগতে এক পর্যায়ে তার প্রচন্ড পিপাসা লাগলো পিপাশায় যখন খুব কাতর তাহার সঙ্গী ফিরেস্তার কাছে পানি চাচ্ছে তখন তিনি বলছেন চলো আরো সামনে যাই আরো সামনে যাই যখন প্রচন্ড পিপাসায় কাতর সে অস্থির এমন সময় সে দেখলো একজন মানুষ এক পিয়ালা পানি নিয়ে বসে আছে দৌড়ে তার কাছে গিয়ে বললো ভাই তোমার পানিটা আমাকে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও সে বললো যে আমি তোমাকে তা সব নেক তাকে দিয়ে দিয়ে সে পানিটা পান করলো ফেয়াসটা তাকে নিয়ে আসতেন ফিরিয়ে আল্লাহ সুবাহা তাকে জিজ্ঞাসা করলেন এখন তুমি জান্নাতে কিভাবে যাবে एक पियला पानी सकल हिसाब क्या दुनिया असहाय आल्लर का जानना जाए তখন আল্লাহ পাক সুবহান আহ যখন আল্লাহ রহমতের উপর সে ভরসা করেছে আশা করেছে তখন আল্লাহ তার রহমত দিয়ে তাকে জানলাতে দিলেন আল্লাহ রহমত বান্দার জন্য সবচেয়ে বড় পাওনা আর সেই রহমতের ঘোষণা আল্লাহ দিচ্ছেন এই মুজাহিদদের জন্য আল্লাহ এই তার জিহাদের ময়দানে যে মুজাহিদ যাবে তাকে পূর্বে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ তাকে তার প্রতি রহমত আল্লাহ দান করবেন নিজের পক্ষ থেকে রহমতের মুমিন বান্দার আল্লাহর কাছে বেশি পাওয়া তো আর কিছু নাই তার না চাইতেই অনেক কিছু পাওয়া এমন জান্নাতের সুসংবাদ এই নিয়ামতটা কত সময় আমার থাকবে এক যদি শেষ হয়ে যায় এটা একটা কিছু কষ্ট কিন্তু এই জন্য আল্লাহ পাক সুবহান তাকে জানিয়ে দিচ্ছেন যে এই নিয়ামত কোনদিন শেষ হবে না এই মুজাহিদদের জন্য আল্লাহ জান্নাতে যে নিয়ামত দেবেন সেই নিয়ামত হবে চিরস্থায়ী নিয়ামতাম সেই নিয়ামত কোনোদিন শেষ হবে না। সেই থাকবে। তো জান্নাতের নিয়ামত সমূহের ব্যাপারে কিন্তু এর আগে আমি আলোচনা করেছি আরেকদিন এই জন্য এই বিষয়গুলোতে এখন আর আলোচনা করছি না কি ফিহা আবাদা মানুষের মধ্যে যাতে সংশয় না থাকে যে এত চিরস্থায়ী নিয়ামতীপূর্ণ জান্নাতে এখন আসলাম আসলাম এখান থেকে কি কখনো বেরক করে দেওয়া হবে এখানে কি সব সময় থাকতে পারবো এই চিন্তাটা যদি আসে তাহলে কিন্তু একটা কষ্ট হবে কষ্ট হবে মনের মধ্যে একটা কষ্ট থাকবে সেই কষ্টটাও যাতে মুজাহিদের না থাকে এই জন্য আল্লাহ বলেছিলেন হা ফিহা আবাদা সেই জান্নাতে সারা চিরস্থায়ী থাকবে এই পরিপূর্ণ স্থায়ী নিয়ামতের মধ্যে থাকবে। নিয়ামত হবে চিরস্থায়ী আর জান্নাতে অবস্থান হবে চিরস্থায়ী সেখান থেকে কখনো তারা বের হবে না আজরুন এত নিয়ামত ঘোষণা করার পর আল্লাহ বলছেন আরো আল্লাহ বলছেন আল্লাহর ওই বান্দার জন্য ছাড়াও আরো বড় ধরনের যে আল্লাহর কাছে ওই মুজাহিদদের জন্য আরো বড় বিনিময় রয়েছে আল্লাহ তার বান্দাকে প্রস্তুতি পছন্দ করেন ভালোবাসেন জান্নাতের ম্যাদাপূর্ণ আসনে সমাসীন করতে চান এইজন্য সেই জান্নাতের মর্যাদাপূর্ণ আসন লাভ করার উপায় উপায়টা কি মর্যাদা লাভ করা যায় সেই পথটা আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন বর্ণনা করছেন আর বিনিময়টা কি কি দেবেন এ সব কিছু বলে বাম তাদেরকে তিনি উৎসাহিত করছেন উদ্বুদ্ধ করছেন প্রেরণা দিচ্ছেন কোন মমিন বান্দা যদি আল্লাহর পক্ষ থেকে এত কিছু ঘোষণা পাওয়ার পর এদিক থেকে যদি সে উদাসীন থাকে তাহলে বুঝতে হবে যে পড়েছে। নতুবা চিরস্থায়ী নিয়ামতের জন্য চিরস্থায়ী জাননাতে থাকার সেই আশা আল্লাহ রহমত এবং সন্তুষ্টি পাওয়ার এই ঘোষণা পেয়ে সে তো এইদিকে তার রান মাল দিয়ে জাপিয়ে পড়ার কথা সেখানে দিদা হিনচিত্তে সে ক্ষীপ্র গতিতে ময়দানে জিহাদের দিকে এগিয়ে যাবে একজন মুমিনের প্রতি এমন আশ্বয়িত করা যায় আল্লাহ সুবাহ মুমিনদেরকে এইভাবেই উদ্বুদ্ধ করে চলছেন এরপর বলছেন তুমরা তোমাদের পিতাগন এবং ভাইগণ কে নিজেদের বন্ধ হিসেবে গ্রহণ করো না অভিভাবক হিসাবে গ্রহণ করো যদি তারা ইমানের পরিবর্তে করে তোমাদের মধ্য থেকে যে তাদের সাথেই বন্ধুত্ব স্থাপন করবে তারাই হল জালেন আল্লাহ মানুষ তার জালমাল দিয়ে জিহাদ করতে যে জিনিসটাকে প্রতিবন্ধক হিসেবে পায় সেই প্রতিবন্ধকটা হল প্রথম তার অনুসরণ তার বাপদাতার আমল থেকে চলে এসেছে যেই পদ্ধতি যেই পন্থা তার পূর্ব পুরুষগণ যেই পথে যেই মতে চলছে এটা কি সে অনুত আখড়ে ধরে থাকে এমন কি তার বাই বেরাদর আপন জন সহযোগী যারা আছে বলার কারণে শুধু পিতা বুধানো হয়নি পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষের আমল থেকে চলে আসা যেই পদ্ধতি নিয়ম নিয়ম সেই অনুযায়ী সেই পূর্বপুরুষের অনুকরণ করে তারা চলে আরে খুয়ার এই বহু তার ভাইগণ অর্থাৎ তার সমসাময়িক সময়ে তার যে সমাজের সহযোগী মানুষগুলো সহপাথীবৃন্দ মানুষ যেই সমাজে যেই শ্রেণীতে চলাফেরা করে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তার থাকে এদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা তার জন্য খুব কঠিন এইজন্য জন্য একদিকে তার পূর্ব পুরুষের অন্ধ অনুকরণ আর পূর্ব পুরুষের অনুকরণের ভিত্তিতে তাদের যে সমাজ গড়ে উঠেছে সেই সমাজের মধ্যে মিশে থেকে তাদের মতো করে চলাফেরা করা এটা মানুষের এখানে সহজাত্রে যদি তোমাদের এই পূর্ব পুরুষগণ আর তোমাদের সহপাঠীগণ তাদেরকে যদি তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো অভিভাবক হিসেবে গ্রহণ করো এই অবস্থায় যে তারা পরিবর্তে বেশি তাহলে তো দাবি করার ওই জিহাদের পথে তোমরা আসতে পারবে না এটা জেহাদে আসার পথে এটা হলো প্রতিবন্ধক পূর্ব পুরুষের অনুকরণ এটা কিন্তু প্রতিবন্ধক ওই মতপথে পথে নিজেকে আঁকড়ে ধরে থাকা এটা जिहा पथा सुलाक बिषेद कौन जदि ईमान कुफरी पसंद करे जदि ईमानदार है बंधुत নিজের পিতামাতা যদি হয় তাহলে তো তাদের সাথে ইমানের দাবি হলো মুমিনের সাথে সম্পর্ক রাখা আর ইমানের দাবি হলো মুমিন আত্মীয়ের সাথে সম্পর্ক রাখা উত্তম সম্পর্ক রাখা দ্বিগুণ সোয়াব পাওয়া যাবে কিন্তু এদেরকে অভিভাবক হিসেবে বন্ধু হিসেবে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন এই জন্য যদি তারা ইমানের পরিবর্তে কুফরি পছন্দ করে তাহলেই তাদের সাথে সম্পর্ক চিহ্ন করতে হবে ইনিফতাহাবুল কুফর কুফরা আলাল ইমান যদি তারা ইমানের পরিবর্তে কুফরিকে ভালোবাসে তাহলেই তাদেরকে অভিভাবক হিসেবে আর গ্রহণ করা যাবে না এই পরীক্ষাটা কিন্তু আমাদের অনেকেরই আছে অনেকই জিহাদের ময়দানে এসেছেন কিন্তু এখনো এই প্রশ্নগুলো বিভিন্ন ভাবে করেন যে আমি এখান থেকে যাওয়ার পর মা বাবা ভাই বোনেরা সকল আছে এদেরকে ছেড়ে আসি কেমনে। অথবা বাহানা হিসাবে মা অনুমতি দিচ্ছেন না বাবা অনুমতি দিচ্ছেন না দিচ্ছে না এই বিভিন্ন দনে পেশ করা জানেন এটা যে যে সবচেয়ে বড় বাধা আল্লাহকে জানেন এই জন্য ইমান দাবকে নিষেধ করে দিয়েছেন নিজের পিতাদেরকে বাপ দাদাদেরকে ভাই বেরাদর কে কখনো অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না যদি তারা ইমানের প্রতি পরিবর্তে তাদের অনুসরণ করা তো সম্পূর্ণ নিষিদ্ধই অভিভাবক হিসেবে তাদেরকে গ্রহণ করা যাবে না করা যাবে তারা অনুমতি দিলে আমি জেহাদ না নতুবা নয় এই কথা কোনো মমি কখনো বলতে পারে না মধ্য থেকে যারা তোমাদের মধ্যে ইমান এনেছিল তোমাদের মতোই ইমান দ্বারা হয়ে তোমাদের মধ্যেই ছিল তোমাদেরই দলভুক্ত ছিল তারা জিহাদের মধ্য মুজাহিদ হিসাবে তোমাদের সাথেই ছিল पृष्ठपोषिक हिसाब से बंद हिसाब से ग्रहण करलो सेकल लोकरम जो तुम्हारे मध्य ही बोला मीनकुम तुम्हारे मध्य थे তারা ইমানের পথে চলারছে কুফির পথ থেকেই বেশি পছন্দ করলো আর তোমরাও সেই বাপদাদা বাই বেরাদর সাথেই তোমরা সম্পর্ক স্থাপন করে রাখলে আল্লাহ বলছেন তাহলে তারাই হল জালেম এই সকল লোকেরাই হল না। যে মুজাহিদিনদের ব্যাপারে আল্লাহ এখানে বলছেন তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমতের সুসংবাদ দিলেন নিজের পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা দিলেন চিরস্থায়ী নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের চিরস্থায়ী বসবাসের ঘোষণা দিলেন साथ कथाटा दिल्ली बाप दादा जरा पथे चलार परिवर्तन कफर पत्ता बस पसंद से आख्ययन जदिव ता ईमानदार ईमानदार हवा सत्व तालेम हिसेबित कर এরপরে আয়াতে বিষয়টি আরো স্পষ্ট করা হয়েছে হেরাসুল বলে দিন যদি তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের আত্মীয়গণ তোমাদের ওই সম্পদ যা তোমরা জমা করে রেখেছ আর ওই ব্যবসা যার ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা তোমরা করো ওই বাড়ি গড়গুলো যেই গড়গুলোকে তোমরা বেশি পছন্দ করো এসব কিছু যদি তোমাদের কাছে অতি পছন্দনীয় হয় আল্লাহ আল্লাহর রাসুল এবং আল্লাহর প্রতি জিহাদ করা থেকে তাহলে তোমরা অপেক্ষা করো ওই সময় পর্যন্ত আল্লাহ তার নিজের গজবের নিয়ে আসা আর আল্লাহ সম্প্রদায়কে হেদায়াত করেন না এই তেইশ নম্বর আয়াতের পরে চব্বিশ নম্বর আয়াতে আরো বিশ্ব ওই আয়াতের আয়াতেরই ব্যাখ্যাস্বরূপ বিস্তারিত বর্ণনা করা হয়েছে सुल के सम्बोधन जी हे रसुलीगण तुम्हारे आत्मयू साधारण मानस दिन पे सब चे बड़बंधक तुम्हारे संचित जन सम्पद तुम्हारे चलमान से व्यवसा वणिज्य জিহাদের পথে আসলে সেই ব্যবসা বাণিজ্য তোমাদের ধ্বংস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে আর ওইগুলো যেগুলোকে তোমরা যদি আল্লাহর কাছে আল্লাহ তোমাদের কাছে যদি অধিক পছন্দ হয় আল্লাহ আল্লাহ রাসুল এবং আল্লাহর পথে জিহাদ করা থেকে তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নিজের গজব নিয়ে আসা পর্যন্ত আপনার দেখবেন অনুবাদ পর্যন্ত। কেউ লেখছেন গজবের ফায় ফালা করা পর্যন্ত কিন্তু এটা অনুবাদটা সঠিক নয় এখানে ফাইল হলেন সরাসরি আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ স্বয়ং তার হুকুম সহকারে আল্লাহ আমর অর্থ এখানে হজরতের সলমান ফরসিরাদ আল্লাহ হুটা বলছেন সরাসরি আল্লাহ গজব আমর অর্থ এখানে গজব আজাব আল্লাহ তার আজাব এবং গজবের सहकारे आज साधारण मानू कई भलोबाशागुल्लाह अल्लाह रसुल और आल्ला जिहद करारे बस इमान आनारे সীমানালো আল্লাহর প্রতি ইমান আছে রাসুলের প্রতি ইমান আছে জিহাদের পর্য স্বীকার করে সবকিছু করে কিন্তু জিহাদের পথে আসতে যে বাবাগুলো। সেই বাধাগুলো অতিক্রম করতে পারে না এগুলো সামনে বাধা হয়ে দাঁড়ালে পরে ওইটা কি পছন্দ করে বেশি সেই ইমানদারদের প্রতি আল্লাহ তার গজব নিয়ে আসমল দিয়েছেন আল্লাহ তার নিজের পক্ষ থেকে আধাব নিয়ে তিনি হাজির হবেন সেই ঘোষণাটা এখানে আল্লাহ দিয়েছেন মানুষের সাধারণত এই প্রতিবন্ধকতাগুলোই সবচেয়ে বেশি এর একটি তোমাদের পিতাগণ তোমাদের বাপ দাদা পিতৃপুরুষ যারা আছে এরা সকল তোমাদের মুরুব্বীগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ ভাইগণ তোমাদের স্ত্রীগণ মানুষ এবং এর সাথে আসছে সকল মানুষই এই বন্ধনের মধ্যে আবদ্ধ এবং তোমাদের ওই সঞ্চিত দম সম্পদ সম্পদ যেগুলোকে তোমরা অতি কষ্ট সঞ্চয় করে জমা করে রেখেছো নিজেদের জন্য तुम्हारे चलमानवसा वणिज्य जा मुनाफा अर्जुन जिहे चले तुम जिहर पथे तुम्हारे क्षतिग्रस्त मन करो आ तुम्हारे बाड़ी घर गुरु जिहर पथे आसले बाड़ी घरे अवस्था घर बाड़ी छापते शत्रा दखल करा नहीं विभिन्न भय आशंकाय तुम्हारागुली पसंद करो আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান এবং আল্লাহর প্রতি জিহাদ করা থেকে তখন আল্লাহ তার গজবের ফায় কথা ঘোষণা দিয়েছেন এইগুলোকে আল্লাহ নিষেধ করেননি নিজের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান নিজের মাল সম্পদ সম্পদ ব্যবসা বাণিজ্য এগুলাকে নিষেধ করা হয়নি গড় বাড়ি নিষেধ করা হয়নি এগুলা মানুষের প্রয়োজন প্রয়োজন এবং এটা সহায়ক সহায়ক এটাকে নিষেধ করা হয়নি কিন্তু যদি যদি এটা হয়ে তাহলে সবগুলো নিষিদ্ধ এগুলো ছাড়তে হবে জেহাদের প্রতি যদি বাধা হয়ে দাঁড়ায় যদি নিজের পিতাও প্রতিবন্ধক হন তাকে পিতার সাথে সম্পর্ক ছাড়তে হবে যা গতকালকে আমি বলেছিলাম আবু আবুাররা বদরের যুদ্ধে নিজের পিতাকে নিজে হত্যা করেছিলেন ওই ময়দানে ভাইয়ের সাথে যুদ্ধ হয়েছে একই গুত্রের লোক একই বংশের লোক দুই পক্ষ হয়ে যুদ্ধ করেছেন সেখানে যদি ইমান না থাকে তাদের সাথে আর সম্পর্ক থাকতে পারবে না নিজের পিতাও যদি জিহাদের পথের প্রতিবন্ধক হন আর তাকে নিজের বন্ধ হিসেবে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না निजे सन्तान जदिए सम्पर्क रखा जाती जदि प्रतिका है पथर प्रतीक हौ... ना पहले तेज संपर्क रखा जाटतम आत्मय स्वजी एर पथे बाधा दाड़ा तक सम्पर्क छप्ते যে মাল সম্পদ যদি হয়ে দাঁড়ায় ব্যবসা বাণিজ্য নিজের বাড়িঘর যদি এগুলার পথে বাধা হয়ে দাঁড়ায় কিছু ছাড়তে হবে কিন্তু ছাড়া যাবে না। ভালোবাসার ক্ষেত্রে এগুলোর প্রতি মানুষের সেই ভালোবাসাটা এটা সহজাগ প্রবৃত্তি সেই ভালোবাসাটা হইল এটাকে বলা হয় মোহ্বতে ইজি আর একটা হলো হল মহাব্বতেয়ারি একটা হলো ভালোবাসা ভালোবাসা আর একটা হলো ইচ্ছাগত ভালোবাসা এই পিতামাতার সাথে সম্পর্ক সম্পর্ক সাথে সম্পর্ক বায়ের সাথে সম্পর্ক ভালোবাসা ভালোবাসা এটা মহাব্বত ইস্তেরারি এটা উচিত নয় এটা হলো স্বভাবগত ভালোবাসা पते रसुलर पथे जिहा पथे भलोबा से भलोबापर जदि एख्ति भलोबासा के प्राधान्य देा ना जाए ईमान दारी हुआ रसुल्ला ঘোষণা করেছেন মুসলিমের মধ্যে আছে তোমাদের মধ্য থেকে কেউই ইমানদার হতে পারবে না যত কন্যা पित माता दुनिया निजे पितामा निजे सन्तान आदि दुनिया सकल चेसुल्लाम के जदि अदिक ভালোবাসা কেউ দিতে না পারে বেশি পরিমানে ভালোবাসতে না পারে তাহলে সেই ইমানদার নয় এই হাদিসটি বুখারি এবং মুসলিমের মধ্যে আছে আনা মালেক থেকে বর্ণিত আরেকটি আর একটি হাদিস আবু দাউদ এবং তিরমিজ মধ্যে আছে যেটা আবু মামা তিমনে বাহিলি থেকে বর্ণিত তিনি বলছেন তিনি বলছেন আর আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা করলো আল্লাহর জন্যই কাউকে দিল আর আল্লাহর জন্যই কাউকে দিতে বিরত থাকলো সে তার ইমানকে পরিপূর্ণ করলো এখানে এখানে ভালোবাসা এবং শত্রুতা করা এবং বিরত থাকা উদ্দেশ্য শুধু একটা যে আল্লাহর জন্য। আল্লাহর আল্লাহবাস যদি হয় তাহলে সে ইমানের পরিপূর্ণ সাপ পাইল। পাইলো সকল কর্ম সম্পাদিত হবে আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় الله سبحانه وتعالى بلتشن قُلْ إِن كُنْ تُحِبُّونَ اللَّهَ تَتَّبِعُونِي يُحْبِبُكُمُ اللَّهُ وَيَغْسِرِ لَكُمْ ذُنُوبَكُمْ والله غفور الرحيم ها رسول أمي بولي دين جو دي تمرا اللَّهَ كَي بَحْلَوَاسْ تَجَعُو تَهُلِي امار اونو شرون کرو اللَّهَ تُمَا دَلْكَ بَحْلَوَاسْ بَن اي আনুগত্যের ভিত্তিতে আল্লাহর ভালোবাসা আল্লাহর যায় পাওয়া যায় হজরত উমর রাজু আল্লাহু আনুদ্দিন রাসুল্লাহ সালু আলহ সাল্লামকে বললেন বললেন যে আমার নিজের জীবনের চেয়ে जर जीवन छाड़ा सब किस रसुल्लाह सल्लाहम के बनी हमारे देख रसुल्लाह सल्लाह देखें তোমার নিজের জীবনের চেয়েও যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো তাহলে তুমি ইমানদার হতে পারবে না উমর রাজু আল্লাহ সাথে সাথে বললেন বললেন্লাহ আমার জীবনের চেয়েও আপনি এখন আমার কাছে দুনিয়ার সকল মহাব্বতের উর্দে রাসুলের মহাব্বত দিতে হবে এটা এখতিয়ারি মহাব্বত বাকি মহাব্বত গুলো হল ইস তেরারি আল্লাহর প্রতি মহাব্বত রাসুলের প্রতি মহাব্বত আল্লাহ এটা হল সেই ভালোবাসা এই ভালোবাসা যদি নিজের মধ্যে তৈরি করার চেয়ে সাধনা করে চেষ্টা করে সেই মহাব্বত আল্লাহ পয়দা করে দেবেন কিন্তু নিজের মার প্রতি বাবার প্রতি সন্তানের প্রতি এই মহাব্বত ভালোবাসার এটা আল্লাহ মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন এটা মহাবতি ইস্তেরারি সে জন্মগত এটা পেয়েছে কিন্তু এই মহাব্বতি ইস্তেরারির উপর যদি এখতিারি কে প্রাধান্য না দেয় না তাহলে সে ইমানদার হতে পারবে না এখানে আল্লাহ সুবহান এই কথাটাই বলেছেন মানুষের মধ্যে যে এইগুলোর প্রতি সম্পদের প্রতি ব্যবসা বাণিজ্যের প্রতি নিজের বাড়ি প্রতি এই যে ভালোবাসাটা এটা মানুষের সবাব যার ভালোবাসা যদি এটা ইমানের পথে জিহাদের পথের সহায়ক হয় তাহলে এটা উত্তম এটা নিষিদ্ধময় নয় এই মহাব্বত এই ভালোবাসাটা নিষিদ্ধ নয় কিন্তু যদি ইমানের প্রতি জিহাদের এটা প্রতিবন্ধক হয় সেই সময় ওই ভালোবাসাকে আর মর্যাদা দেওয়া যাবে না তখন সেই ভালোবাসা ইমান এবং জিহাজের ভালোবাসাটাকে প্রাধান্য দিতে হবে ইমানের পথে চলতে গিয়ে জিহাদের পথে চলতে গিয়ে যত প্রকারের স্বার্থ আছে সবগুলো নির্বিঘ্নে এগুলাকে জলাঞ্জলি দিতে হবে এগুলার প্রতি কোনো ভালোবাসা মোহাবত রাখা যাবে না से कमानदारी हे এই অবস্থারও যদি আমরা নিজেদের জন্য চিন্তা করি প্রত্যেকে আমরা আত্মসমালোচনা করলে আমরা দেখতে পাবো আমি কোন স্তরের ইমানদার আমার ইমানটা কোন পর্যায়ে আছে সেটা আমাদের আত্মসমালোচনা করা দরকার এমন এক সময়ে যেই সময়ে আল্লাহদ্দিন এখন বিপন্ন আল্লাহ দিনকে কুফরারদের কবল থেকে মুক্ত করার একমাত্র পথ হল জিহাদ এছাড়া কোন উপায় দিনের পথে চলা কত যে কষ্টকর কষ্টকর আল্লাহ দিন মানা এই সময় এই সমাজের মধ্যে যেখানে নিষিদ্ধ করে রেখেছে যেখানে কুফরি দিন বিজয়ী দিনজির ছিলে ফেরার একমাত্র উপায় হলো জিহাদিহাদ কুফরির সকল প্রাসাদ গুলো চুরমুখ চুরমার করে দেওয়ার একমাত্র উপায় হলো জিহাদিহাদ যারা কুফরির দ্বারক এবং বাহক তাদেরকে এই জমিন থেকে উৎখাত করার একমাত্র উপায় হল সকল সকলের মধ্যে সবচেয়ে বড় ফরজাদত হলো আল্লাহ এই সময়ে নাজাতের একটি মাত্র পথ খোলা এই জিহাদের পথ যদি আমরা এই জিহাদের পথে আমার পিতা মাতা নিজের সন্তানাদি নিজের ভাই বেরাদর নিজের স্ত্রী আত্মীয় সজন নিজের সঞ্চিত মাল সম্পদ ব্যবসা বাণিজ্য বাড়িগর আর হাত থেকে বিমুখ হই আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদের ওই গ্রহণ করবেন না আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না বরং কঠিন আজাবের গুসন আল্লাহ কানে দিচ্ছেন যদি তোমরা যদি এই সবগুলো তোমাদের কাছে তোমরা অপেক্ষা করো কঠিন দিচ্ছেন দিচ্ছেনু তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নিজের আজাদ নিয়ে তোমাদের কাছে আসা পর্যন্ত আল্লা আল্লাহ আমাদের প্রতি আজাদ পাঠাবেন কথা বলেননি কি অনুবাদগুলোতে বলা হয়েছে সঠিক অনুবাদ এটা হয়নি আল্লাহ বলছেন স্বয়ং আল্লাহ তার আজাদ নিয়ে হাজির হবেন আল্লাহ তার আজাদ নিয়ে গজব নিয়ে হাজির হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো একসে বড় দমক আল্লাহ তার বান্দার প্রতি মনে হয় আর কোথাও দেননি কুরআন মজিদে আর কোথাও এই ধরনের কঠোর দমক আর কোথাও দেননি যে ইমানদারগণ আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান এনে আল্লাহর পথে জিহাদ করারছে। চেয়ে নিজের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান নিজের স্ত্রী মাল সম্পদ ব্যবসা বাণিজ্য গড় বাড়িকে বেশি পছন্দ করে তার প্রতি এই ধাল্লা দিয়েছেন একদিকে আল্লাহ তো তার ইমানটা গ্রহণই করবেন না বরং আল্লাহ তার জন্য চূড়ান্ত আসাদের ঘোষণা দিচ্ছেন যে আজাদ স্বয়ং আল্লাহ নিজে নিয়ে আসবেন আর আল্লাহ যদি কোন জাতির উপর গজব নিয়ে আসেন সেই জাতির পরিণতি যে কত ভয়াবহ কত বিবৎস হতে পারে তাদের ইহকালীন এবং পরকালীন সকল জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় যে জিনিসটি সেটা হলো আল্লাহর প্রতিমান রাসুলের প্রতিমানের প্রতিমান আর আল্লাহর প্রতি জিহাদ सबसे प्रियम छाइना आल्ला सहकारे मानव जर सामने प्रतिष्ठित मानुष के तरह जीवन जापनर से दिन के मानुष्टर सहजना जिहाद छाड़ा पथ नहीं আমরা দেখতে পাচ্ছি বিপরীত হতে আজকের দুনিয়ার কুফফারগঞ্জ তাদের কুফরি দিনকে দুনিয়ায় নির্বিঘ্ন করার জন্য তারা কত ধরনের তারা তৈরি করছে দুনিয়ার সকল সম্পদগুলো গুলো সেই মারণাস্ত্রগুলো তারা তৈরি করার জন্য ব্যবহার করছে তাদের বিশাল বিশাল বাহিনী গড়ে তুলছে তাদের এই কুফরি দিনের সুরক্ষার জন্য কুফরি দিনকে দুনিয়ায় তারা প্রতিষ্ঠিত রাখার জন্য মিস্ত্রিতে গঠানোর জন্য আর আজকে মুসলমানগঞ্জ এই কুফরাতের কাছে হয়ে। তাদেরই গুলামি করে চলছে এই সময়ে যারা ইমানের দাবিদার তাদের যে কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় যে আল্লাহ যত সময় দুনিয়ায় জীবন ডাকেন ততক্ষণ পর্যন্ত ওই কুফ্ফার শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ একমাত্র উপায়। এই কুফফারদের সকল শক্তির উৎসকে ধ্বংস করার জন্য কুফরি দিনের মূল উৎপাদন করার জন্য আর ও কুফুরের দ্বারক বাহক যারা আছে যে নামেরই হোক এরা কুফ্ফার অথবা কুফফারের সহযোগী এরা সকলেই এক কাতারের এদের সকলকে ধ্বংস করার জন্য নির্মূল করার জন্য এদেরকে হত্যা করে এই জমিনকে পবিত্র করার জন্য জিহাদের ছাড়া কোনো পথ নেই। এই জন্য আল্লাহ বান্দার জন্য এই করে দিয়েছেন এবং এই জিহাদ ছেড়ে দিলে দিলে আল্লাহর পক্ষ থেকে আজাবের ঘোষণা দিয়েছেন যে আজাবটি স্বয়ং নিজে নিয়ে আসবেন এই জিহাদ ছেড়ে দিলে আল্লাহ স্বয়ং সে আজাব নিয়ে হাজির হবেন যারা এই জিহাদ ছেড়ে দিল তাদের উপর দেওয়ার জন্য সেই আঘাব দ্বারা তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ এসে হাজির হবেন আর আল্লাহ এসকল সম্প্রদায়কে হেদায়াত করেন না যারা ইমান এবং জিহাদ বিমুখ হয়ে অন্য যে বিষয়গুলো এখানে বলা হয়েছে সেইগুলো কি বেশি ভালোবাসে এরা হলো ফাঁসে অথচ এই ভালোবাসাগুলো নিষিদ্ধ নয় কিন্তু এটা ইমান এবং জিহাদের বিপরীত হওয়ার কারণে ইমান এবং জিহাদের পথে বাধা হয় আর এই নিষিদ্ধ এরা হল ফার্স্ট সম্প্রদায় এই ফার্স্টিক সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়াত করেন না অনেক ময়দানে তোমাদেরকে সাহায্য করেছেন বিশেষ করে হুম দিনে যকম তোমরা তোমরা শঙ্কা দিক্ষের কারণে তোমরা উৎপুল্ল ছিল আর এই সংখ্যা বিপুল অস্ত্র তোমরা পিছন দিকে ছিলে। এখানে আল্লাহ মুমিনদের জন্য একটা শিক্ষণীয় ঘটনা উল্লেখ করছেন যেটা হল समन्वय गठित बाहन साथ हुन मेदे कर्णनाजय संघितम हिजर रमजान मासे मक्जय রমজান মাসের দশ তারিখে রাসুল উল্লাহ সাল্লু আলহ্লাম মক্কা যাত্রা করেন এবং এই মাসে বিজয়ের পর এবং যারা নিকটবর্তী মক্কা থেকে তাই ফের তারা দেখলো যে রাসুল উল্লাহ সাল্লু আলাইহাম যখন মক্কা জয় করেছেন তাদের ধারণা হলো যে এখন তো পরবর্তী টার্গেট আমরা তারা নিজেরা পরামর্শ করে খাওয়াজিন এবং মনিস্তাত গুত্র তারা উভয় গুত্র তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে মক্কা বিজয়ের পর যদি রাসুল আসেন আমরা তার মোকাবেলা করব এবং তাদের ধারণা যে মকক্ষার লোকজন তো এরা যুদ্ধা নয় এই জন্য এই দুর্বলের শক্তির উপর তিনি বিজয় লাভ করেছেন আমরাই হলাম পক্ষে যুদ্ধা সেহেতু এই অঞ্চলে ওনার আগমন পরিপূর্ণভাবে কাটে হবে আর তাদের এই বিষয়টাও ছিল। রাসুল্লাহ সাল্ল্লাহু আলহাম যে নির্যাতিত হয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন অফরের দ্বারা সেই কাহিনী তাদের জানা ছিল নেওয়ার জন্য আসবেন করেছিলেন তারা সকলে সম্মিলিতবাদ বিশাল বাহিনী গড়ে তোল রাসুল্লাহ সাল্লু আলহিহুয়া সাল্লাম তাদের সংবাদ জানতে পারলেন সাকিফ এবং যুদ্ধ প্রস্তুতি নিয়ে উনাইনের ময়দানে তারা এসে গেছে এই সংবাদ যখন জানতে পারলেন যুদ্ধ করার জন্য এসেছিলেন তখন যুদ্ধ পরিকল্পনা তো এই ধরনের ছিল না তিনি মদিনা থেকে এসেছিলেন সেখানে ওনার সাথী মহাজিরিন এবং আনসার মিলে ছিল হাজার হাজার আর মক্কা বিজয়ের পর বিজিত হয়ে হওয়ার পর এই সময়ে নগর উপস্থিত মুহূর্তে কিছু ইমানে নেছিল আরো দুই হাজার লোক ছিল এমন যারা আসলে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছিল এজন্য জন্য এদেরকে বলা হতো তুলাকা সাধারণ ঘোষণায় ক্ষমা ক্ষমাপ্রাপ্ত এরা হল তুলাকা এরা এখন পরাজিত হওয়ার কারণে তারা ইমানে এনেছে 2000। 2000। बुजे शुनेुन जुद्धे सूझ पेले रसुल्लाहम का हत्या करतार लुकोर रसुल्ला नक्कस दार हिसेब हिसेबे फिरतने उमैया हारिफर एवं डाल गुला दिल चार हजार वर्षा ता दिल एक हजार डाल 1000 डाल दिल সেইগুলো তিনি দাঁড় হিসেবে কর্য হিসাবে নিলেন এবং চোদ্দ হাজারের মধ্যে দুই হাজার যেহেতু ছিল সুযোগ পেলে আসলটা হত্যা করবে এই ধরনের অসৎ মানসিকতাও ছিলের সর্দার ছিল মালিকিব নেব নেবর্তী সময় কিন্তু মুসলমান হয় मैदान तुम तुम्हारे स्त्री सतान तुम्हारे उठ छागल जापद सब नहीं हाजिर যুদ্ধের সময়ে সারিবন্ধ করে দাঁড়াবে প্রত্যেক যুদ্ধা তার পিছনে থাকবে তার স্ত্রী সন্তানগণ তার সেই উঠ ছাগল তার মাল সম্পদ যে এই থেকে তার পালাতে পারবে না মরণপন যেতো লড়াই করে এত বড় কৌশল অবলম্বন করেছে নিজের স্ত্রী সন্তান আর মাল সম্পদ ফেলে কেউ যাওয়ার চিন্তা করবে না এই যুদ্ধের ময়দানে তারা দৃঢ় থাকবে অটল থাকবে এই জন্য প্রত্যেকের পিছনে আবার তার এই সকল সংবাদ জানতে পারলেন একজন গুয়েন্দা পাঠিয়ে দিয়েছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ সেই গুয়েন্দা তাদের ভিতরে ঢুকিয়ে গিয়ে দুইজন অবস্থান করলো অবস্থান করে এই সব পরিকল্পনা দেখলো দেখার পর এসে রাসুল্লাহ তখন তিনি একটু মুচকে হাসি দিলেন দিয়ে বললেন যে সবগুলো তারা নিয়ে এসেছে হবে। রাসুল্লাহ সাল্লাম যখন ময়দানে গিয়ে অবতীর্ণ হলেন কত কিতে তারা আরবের যে কথা অনুযায়ী যে যুদ্ধের একটা ডিক্লারেশন হয় যুদ্ধ আগে হয় সেই কিচ্ছু না করে কোন ঘোষণা ছাড়াই অতর্কিতে আক্রমণ করে বসে সকল বাহিনী এক আর যেগুলো বিভিন্ন গুহার ভিতর লুকিয়েছিল সেই বিভিন্ন বিভিন্ন দিক থেকে গেরাও করে ফেলে আর সেই সময়ের অবস্থাটা ছিল সাহাবাহিকেরামদের অনেকেরই মনে মনে এমন হয়েছিল যে এত বড় বিশাল বাহিনী তো আমাদের আগে কোনো দিন ছিল না ख्यको इच्छा जयला दिन के, के रसल्लासम जो देकित आक्रमण मैदान जो धूलि उठते थे কিছু দেখা যাচ্ছে না কারণ কেউ যদি অল্প কয়জন যদি দৌড় দেয় দেয় বাকি যারা এরা তখন সাহস হারিয়ে ফেলে এই এরা ছিল মূলত গণিমতের মাজের আশায় আসতে যুদ্ধ করার জন্য আসেনি আর কোন বর্ণনে আছে একশো জন কোন বর্ণনে আসে তিনশো জন তিনশো জন সেখানে অটল ছিলেন সেখানে অসৎ মানসিকতার মধ্যে ছিল সাহেব উসমান সে নিজের বর্ণনা এটা যে মক্ থেকে মুসলমানরা গেছেন বিচ্ছিন্ন গিয়ে দেখলো একদিকে রাসুলের দাঁড়িয়ে আছেন হজরতে আব্বাস রবি আল্লাহান আরব পাশে দাঁড়িয়ে আছেন আবু তখন से बल अब्बास तो बिजा के प्राणपण चेष्टा रक्षा करके चुरी चूर मत जा निकटे चले गल्लासलम तरह तादी আসার পর কাছে যখন আসলো তার বুকের মধ্যে করলেন করে বললেন যাও এগিয়ে যাওয়ার সামনে কি যুদ্ধ করো যুদ্ধ করো তখন সে সাহেবা বলল যে একটু আখ পর্যন্ত রাসুল সাল্লু আলহ প্রতি আমার এত বিদ্বেষ ছিল কারণ বদরের যুদ্ধে मर एक एमन महान गर्देश अमान्य करते जा रसुल्लाह सल्लाम এমন একটা কঠিন অবস্থায় তিনি হজর আব্বাসকে বললেন তুমি ডাক দাও ওই গাছতলায় বসে যারা বায়াত নিয়ে তাদেরকে ডাক দাও সুরাই বাখার অধিকারীদেরকে ডাক দাও তুমি সে আনসারদেরকে ডাক দাও তেমন আব্বাসের আওয়াজ বড় গলা ছিল তার ডাক অনেক দূরে যেত এই আব্বাস জুড়ে যখন আওয়াজ করলেন সকলের কানে পৌঁছে গেল এক মুষ্টি মাটি নিয়ে কাপড়দের প্রতি নিক্ষেপ করলেন আর সেই মাটিগুলো কোনো কাসের বাকি ছিল না সকলের চৌকি পড়েছিল এরপর আক্রমণ পরিচালনা করা করা হল সেই আক্রমণে অনেকে গিয়ে সে তাইফের দূর্গী গিয়ে আশ্রয় নিল সেখানে সেখানে বন্দী হলো ছয় হাজার নারী পুরুষ নারী এবং শিশুরা ছয় হাজার বন্দী হলো আর তাদের আর তাদের পর মাল সামান্ত প্রচুর পরিমাণে ছিল এত গণিমত কোন ময়দানে আগে লাভ করা যায়নি এরপর रसुल्ला सल्लावरोधन क्यों सुरक्षित प्रवेश करेप दिन अथवा बीस दिन दुई की वर्णना आवरोध करलें से फिर आसलें आसार पथे बनी मुस्तालिकर ऊपर अभिजान चालानो हल बणि मुस्तालिक के दखल से প্রচুর দুঃস্মন নিহত হলো এবং বাকিরা যাবেন। তখন যেই জায়গাটাতে রাসুলুল্লাহ সালু আলাইহাসাল্লামকে আবু তালেবের সহ বন্দি করেছিল মক্কার কুরাইশা যে গুহায় সেই জায়গায় এসে অবতীর্ণ হলেন এবং সেখান থেকেই গণিমতের মালগুলো বন্টন করলেন আর বন্টনের আগে সর্বপ্রথম মত্কাবাসের কাছ থেকে যেইগুলো দাঁড় করে অস্ত্র নিয়েছিলেন ডাল নিয়েছিলেন সেইগুলো তাদেরকে ফেরত দিলেন ফিরত দিলেন এটা কত বড় ইনসাফ এরা তো পরাজিত এদের কাছ থেকে মাল সামান যেহেতু তিনি ওয়াদা দিয়ে নিয়ে গেছেন এটা তো এমন নিয়ে নিতে পারতেন কিন্তু তিনি ওয়াদা দিয়ে নিয়ে গেছেন সেগুলো হাওলা হিসেবে একজনকে দিলেন গণিমতের মাল এই নতুন মুসলিম যারা হলো তাদেরকে বন্টন করতে তাকলেন দিলেন যখন সকল মাল সম্পদ বন্টিত হয়ে গেল গণিমতের মাল তখন যে শত্রু বাহিনীর সেনাপতি ছিল সেখান থেকে তারা যখন এসেছে তখন রাসুল্লাহ সাল্লু আলহাম এর কাছে তারা তাদের মাল সম্পদ স্ত্রীপুত্র এদেরকে ফিরত চাইতে रसुल्ला फिरत पाईटा शर्त दिले तुम जेहे तुम बंदी फिरत पा तुम माल सम्पद पाबा तुम्हारा माल सम्पद तुम्हारा नहीं बंदीजे पा तिदान निल्वा तल सम्पद बंदीवा তখন তখন এই স্ত্রীগণ মহিলাগণ বন্টিত হয়ে গেছে না যেহেতু কারো অধিকার দিয়েছেন সেটার মালিক হয়ে গেছে তিনি শুধুমাত্র এই ফায়ার তারা যেহেতু চাইছে এখন যদি এরা ফেরত দেয় এই শর্তে রাজু হলেন এবং যাদেরকে দেওয়া হয়েছে সেই বিভিন্ন গুত্রপতিদেরকে ডাকলেন সকলকে জিজ্ঞাসা করলেন তিনি বলেন গুত্রপতি যারা আছে তাদেরকে ডাকলেন দেখে বললেন যে তোমাদের দায়িত্ব তোমাদের গুত্রের কাছ থেকে তোমরা তোমাদের সম্মতিটা আমাকে জানাবে দেয় আর কে দেয় না কে দেয় না এবং তার গুত্রের লোকদেরকে আলাদা করে নিয়ে বসলো বসার পরে সকলেই সম্মতি দিলো দুধ ছিল। ছিলিমায় সাদিয়ার মেয়ে তো হালিমা সাদিয়ার মেয়ে রাসুলের দুধ বুন তাকে যখন বন্দি করে আনা হয়েছে তখন রাসুলের বোনা রাসুলের মহিলাকে নিয়ে আসা হলাম প্রথম তাকে চিনতে পারেননি তো তার পিঠে একটা চিহ্ন ছিল যে ছোটবেলায় একসাথে তারা ছিলেন রাসুল তার পিঠে একটা দিয়েছিলেন সেই কামরের কামড়ের একটা মধ্যে ছিল তখন সে তার ওই কামড়ে চিহ্নটা দেখালো তখন রাসুল উল্লাহাম তখন তাকে নিজের পক্ষ থেকে তাকে মুক্ত করে দিলেন রাসুল যখন মুক্ত করে দিয়েছেন আর কেউ রাখতে পারে ওইয়ের পর গুত্রপতিগণ এসে জানালো যে সকলেই সম্মতি দিয়েছেন তখন তারা তাদের বন্দীদেরকে ফিরত পেল কিন্তু তাদের মাল সম্পদ সেই যুদ্ধে অংশগ্রহণকারী যারা ছিলেন সে বন্টিত অবস্থায় থাকলো আর এরপর সেখানে নয় মুসলমান হল এবং অনেকেই শেষ পর্যন্ত এই সময় মুসলমান হলেন তো এই হুদাইনের ঘটনাটা এখানে উপমা হিসেবে নিয়ে এসেছেন যে সেই দিন তো তোমাদের সংখ্যায় অনেক বেশি ছিল সেখান থেকে তোমরা পালালে কিন্তু এরপরে বিজয় দিলেন কি আল্লাহ বিজয় কোনদিন সংখ্যা দিক থেকে শক্তির দিক থেকে তুলনা করা যায় না শক্তির বলে কোনোদিন বিজয় আসে না বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য ছাড়া কোনদিন কক্ষ নক্ষ বিজয় অর্জন করতে পারেনি আর আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহ সাহায্য পাওয়ার উপযুক্ত হতে হয় আল্লাহর সেই সাহায্য নিয়ামত তিনি অপাত্রে দান করেন না আর আল্লাহ সাহায্য পাওয়ার উপযুক্ত হওয়ার প্রথম উপায়টাই হল পরিপূর্ণ ইমান যেই ইমানের মধ্যে থাকবে পরিপূর্ণ হুলুচিয় নিষ্ঠা একাগ্রতা যে ইমানের মধ্যে কোনো শীর্কের মিশ্রণ থাকবে না যে ইমানের মধ্যে কোনো ধরনের এবং প্রতি কোনো ধরনের আকর্ষণ থাকবে না নির্বেদাল দ্বিতীয় আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া এই দুইটি উপাদান হলো সাহায্য পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য অতীব জরুরি আর এই দুইটি উপাদান থাকলে আল্লাহ সাহায্য আসবেই আর সেখানে আল্লাহ দেখছেন যে সাময়িক সাহায্যের পরিবর্তে তারা সেইগুলোর সাময়িক একটা শাস্তি দিয়ে দিলেন কিন্তু দেওয়ার পর পুনরায় আল্লাহ তাদেরকে বিজয়ী করলেন একথাটা আল্লাহ কেন বলছেন যে আল্লাহ তোমাদেরকে অনেক ময়দানে সাহায্য করেছেন অনেক ময়দান বলে ওই বদরের ময়দানে খন্দকে খাইবারে বিভিন্ন বিভিন্ন অঞ্চলে ময়দানে আল্লাহ সাহায্য করেছেন বিশেষ করে হুনাইনের কথা বললেন হুনাইনের যেদিন তোমাদের সংখ্যাধিক তোমাদেরকে উৎপুল্ল করে ফেলেছিল আর সেই সংখ্যাধিক অস্ত্র বল সেদিন তোমাদেরকে কোনো কাজই দিতে পারে নাই সেগুলো তোমাদের কোন উপকারে লাগে নাই জমিন প্রশস্ত থাকার পরেও তোমাদের জন্য এটা সংকীর্ণ হয়ে গিয়েছিল নিজের পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন তাল রাসুলের পতি এবং মোমিনের পতি एम एम सैन्य बाहन प्रेरण करलें जैदा तुम्हारा देखते पाओनी काल्लाह पुबहन जो तुम्हारा पलाा आल्लाह तला तुम्हारे विजयी दिए जरा खाटी ममिन छें जर मध्य को अहंकार भरासापूर्ण आल्ला সেই মুমিনগন এবং রাসুর তাদের অন্তরে আল্লাহ প্রশান্তি নাজির করলেন তাদের মধ্যে কোনো ভীতির চাপ ছিল না কোনো সংখ্যা ছিল না সেখানে তাদের মধ্যে দৃঢ়তা ছিল ময়দান থেকে একটুও তারা নড়াচড়া করেননি অটল ছিলেন আল্লাহর প্রশান্তির কারণে তারা সেখানে অটল হয়ে গিয়েছিলেন আর তাদের অটলতার কারণে আল্লাহ এমন এক সৈন্য বাহিনী পাঠালেন পাঠালেন যাদেরকে তোমরা দেখতে পাওনি বদরে যেইভাবে আল্লাহ ফেরেস্তার বাহিনী পাঠিয়েছিলেন হুনাইনের ময়দান আল্লাহ সেই ফেরস্তার বাহিনী পাঠিয়েছেন আল্লাহ এই ফেরেস্তার বাহিনী সবসময় পর্যন্ত যত মুজাহিদিন গণ আল্লাহর পদিন জিহাত করবে তার খাতি মান নিয়ে আল্লাহ দিনের বিজয়ের জন্য এখানে তাদের বৈষয়িক কোন উদ্দেশ্য থাকবে না দুনিয়ার কোনো কিছু মান মর্যাদা সম্মান ইজ্জত ক্ষমতা থাকবে না শুধু সন্তুষ্টি অর্জন সেই মুজাহিদিনদের জন্য ময়দানের মুজাহিদিনের মুহূর্তে আল্লাহ আসবেনি সবসময় যেইভাবে এসেছিলেন বদরে হুনাইনি এইভাবে আল্লাহ যখনই প্রয়োজন মনে করবেন আল্লাহর বান্দাকে সাহায্য করার জন্য সৈন্য প্রেরণ করা দরকার আল্লাহর পক্ষ থেকে সেই সৈন্যগণ আসবেনি আর সেই দিনও এসেছিলেন বলছেন যে তোমরা তাদেরকে দেখতে পাওনি চান এ তাদেরকে তার তবুল করেন আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল মেহের বান ইমান দাদ্যকে আল্লাহ সবসময় প্রশান্তি দেন এক হল তারা যে ভুল ত্রুটি করে ফেলে মানবীয় দুর্বলতার কারণে এরপর যদি আল্লাহর কাছে তবা করে আল্লাহ তাদের তবাগুলো কবল করে ক্ষমা করে দেন আরেকটি হল যারা আল্লাহ দুশ্মনী করে আল্লাহর বান্দাদের বিপক্ষে জিহাদ করলো যুদ্ধ করল তারা কুফরির পক্ষে তারা থাকলো তারা যে অপরাধ করলো দিন গ্রহণ না করে দিনের বিরোধিতা করে যে অপরাধটা করলো এরপরও যদি তারা ইমানের পথে ফিরে আসে তারা ইমান গ্রহণ করে কুফরি ছেড়ে দেয় আল্লাহ ক্ষমা করে আল্লাহ এখানে তাদেরকে আশ্বস্ত করেছেন আর এই আশ্বস্তের ফলেই ওই মালিকিনওয়াজিন গুপ্তের লোকজন মনী সাকিফের লোকজন এবং তাইফের অনেকেই এসে ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ গাফুর রাহিম আল্লাহ হচ্ছেন তিনি ডাকছেন। তার দিনের বিজয়ের জন্য এই দিনের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর এর বিনিময় আল্লাহর কাছে কিভাবে রেখেছেন সেই ঘোষণাগুলো আল্লাহ দিচ্ছেন সেই সুসংবাদ গুলো দিয়ে দিচ্ছেন माल दिए जिहर मैदान जापीए पड़े इमान दबी तो अल्लाह तौफिक दान करम दिन के विजयी कर দুনিয়ার সকল কে নির্মূল করার জন্য আল্লাহ আমাদেরকে যতটুকু শক্তি সামর্থ্য যোগ্যতা দিয়েছেন পরিপূর্ণভাবে ব্যবহার করে যেন আমরা জিহাদ করতে পারি এবং জিহাদের ময়দানে অটো পারি আমিন